প্রিয় দর্শক বৃন্দ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাও হে সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছি আজকে আমরা তাওহীদ এর দ্বিতীয় দর্শ গ্রহণ করছি আসুন আমরা মনোযোগ সহকারে তাওহীদ এর দর্শগুলি ভালোভাবে শোনার উপলব্ধি করার এবং জীবনে সেগুলিকে বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন প্রিয় দর্শক বৃন্দ আসুন আমরা এখন তাওহীদ এর একটু গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আরেকটু আলোচনায় আসি তাওহিদ এর গুরুত্ব তাৎপর্য সম্পর্কে যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে মনে করব যে আসলে একজন বিবেকবান মানুষকে তাকে তাওহিদের গুরুত্ব আর বোঝানোর কোনো প্রয়োজন নেই যদি নিজেদের ব্যাপারে আমরা চিন্তা করে দেখি আল্লাহ সুহানা হতা আলা সোরাচে ছাপান্ন নাম্বার আয়তে বলছেন ওমাংলিয় আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার আবাদতের জন্যই رئيس المفسرين ابن عباس رضي الله تعالى عنهما تنين اي آيات ربكة كرتكي بولتن إلا لياعبدون اي إلا لياوحدون ارثاد جين انسان كامي سشتر كوري تناشدهامر توحيد كجان بي توحيد كمن بي اي جنة امي جين و انسان كسشتر كوري ارخو نودشنائي پيري وندهرا تا اي اك جنب بيك بن مانوش جيدي اللح سبحانه وتعالى ربكتو چينتا كوري دخي تهوليشي খুব সহজেই উপলব্ধি করতে পারবে খুব সহজেই তার বুঝে আসবে যে তাও হেদ এর গুরুত্ব কতটুকু কারণ যেই সুহানাহ আলা আমাকে বিশ্বকে সৃষ্টি করেছেন সবকিছু আমার জন্য সহজ করে দিয়েছেন সেই সুভান আহুয়া তা আলাকে যদি আমি এককভাবে স্বীকার না করি তার জন্য শুধু যদি আমি আমার আবাদত সম্পাদন না করি তার একত্বতা যদি আমি প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আসলে বিষয়টি কতই না এটি খারাপ পর্যায়ে চলে যায় তাই তাওহীদের গুরুত্ব বোঝার জন্য এটুকুই আমি মনে করি প্রথমে আমাদের যথেষ্ট যে আমাদের সৃষ্টির উদ্দেশ্য যদি আমরা জানতে চাই উদ্দেশ্য সম্পর্কে যদি একটু চিন্তা করি তাহলে আমরা বুঝবো আল্লাহ সুহানা হত বলছেন আমি তারা অন্য কোন পশুর আবাদত করবে না অন্য কোন পাহাড় পর্বতের আবাদত করবে না তারা আকাশ পাতালের আবাদত করবে না গাছপালার আবাদত করবে না চন্দ্রসূর্যের আবাদত করবে না তারা আবাদত করবে শুধুমাত্র আমার জন্যে এজন্যে আমি সৃষ্টি করেছি তাহলে আমাদের জিন ও ইনসানের সৃষ্টির বিষয়টাই বলে দিচ্ছে যে এটাই হলো শুধুমাত্র আল্লাহ সুবহান্লার এবাদতের জন্যই সৃষ্টি করেছেন এটার নামেই হচ্ছে শুধুমাত্র আল্লাহ সুবাহান তাল্লার জন্য এবাদত করার নামেই হলো। তৌহিদ তাহলে এই বিষয়টি আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে তৌহিদের জন্যই প্রতিষ্ঠার তোহিদ বাস্তবায়নের জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন এর গুরুত্ব তাৎপর্য আর অস্পষ্ট থাকে না ঠিক এমনই যদি আমরা আরো লক্ষ্য করি আল্লাহ সুবাহা হতে আলা এ মানুষকে সৃষ্টি করেছেন এ জিনকে সৃষ্টি করেছেন শুধু তার তৌহিদ বাস্তবায়নের জন্য কিন্তু যখন তারা এ তৌহিদের কথা ভুলে যায় তারা এই পুলিশের খপ্পরে পরে প্ররোচনায় পরে এ তৌহিদ বিমুখ হয়ে যায় তারা শিরকে লিপ্ত হয়ে যায় আল্লাহ সুবাহ তাদেরকে যুগে যুগে সময়ে সময়ে তাদেরকে সঠিক পথে তাউহিদের দিশা দেওয়ার জন্য প্রেরণ করেছেন অসংখ্য নবী এবং রাসুলদেরকে যে নবী এবং রাসুলদেরকে প্রেরণের একটি মাত্র উদ্দেশ্য সেটি হলো তারা মানুষকে আল্লাহর তাহিদের দিকে পদ দেখাবেন আল্লাহর একত্ববাদের দিকে দিশা দেবেন এবং আল্লাহর সাথে শিল্প করা আল্লাহর সাথে অংশী স্থাপন করা থেকে মানুষকে তারা বাধা দিবেন আল্লাহ রাবুল্লা আলামিন। যেমন কারিমে অনেক জায়গায় তুলে ধরেছেন সৌরাতের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন আল্লাহ ফি সুবাহ উম্ম আমি প্রতিটি উম্মের কাছে রাসুল প্রেরণ করেছি কেন দুটি রাসুলদের প্রেরণ রাসুল প্রেরণের উদ্দেশ্য ছিল দুটি একটি হলো আনি আবুদুল্লাহ রাসুলগন তাদের কাউমকে তাদের জাতি তাদের অনুসারীদেরকে দাওয়াত দিচ্ছেন যে আনি তোমরা সবকিছুর আবাদত ভুলে যাও সবকিছুর আবাদত ছেড়ে দাও ছেড়ে দিয়ে শুধু একমাত্র আল্লাহ সুবাহ করো তাই প্রতিটি তারা এসেছেন রাসুলকে প্রেরণের একটি উদ্দেশ্য তারা নির্দেশনা দিবেন মানুষকে তারা আহ্বান জানাবেন মানুষকে তারা দাওয়াত দিবেন। মানুষকে তারা সঠিক পথের দিশা দেবেন সেই সঠিক পথটি হলো একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তে আলার আবাদত করা একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তে আল্লাহ তহীদের উপর প্রতিষ্ঠিত হওয়া সাথে সাথে রাসুলদের দ্বিতীয় যেটি কর্মসূচি ছিল সেটি হলো তারা তাদের তোমরা তাগত থেকে বিরত থাকো তাগুত থেকে দূরে থাকো তাগুত কি জিনিস তাগুতের ব্যাখ্যা ইনশা আল্লাহ পর্যায়ক্রমে আমরা জানবো তবে সংক্ষিপ্ত হলো তাগত হলো কুল্লু মারুজা মিন্দ ामगुदा जानते संक्षिप्त पर अचय अल्लाह तला मानुष के सृष्टि करार এই মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য যে অসংখ্য নবী ও রাসুলকে প্রেরণ করেছেন সেই রাসুল মৌলিক উদ্দেশ্য ছিল মৌলিক কর্মসূচি ছিল দুটি সেই একটি হচ্ছে মানুষকে তাওহিদের দিকে একমাত্র আল্লাহ সুবাহ হওয়া তাল্লা আবাদতের দিকে কোন প্রতিমার আবাদত নয় কোন মখলুকের আবাদত নয় কোন গাছপালা বা পাহাড় পর্বত চন্দ্র সূর্যের আবাদত নয় তারা নির্দেশনা দিতেন দাওয়াত দিতেন যে তোমরা শুধু একমাত্র আল্লাহ সুবাহ হওয়া তাল্লাহার আবাদত করো দ্বিতীয় এ তৌহিদ বা এই এ বিষয় যেটি মুহূর্তের মধ্যে এ তাউিদ নষ্ট করে দিতে পারে সে বিষয়টি হল শেখ এ তাউিদের বিপরীতমূলক যে বিষয় সে বিষয়টি হল শেখ তাই প্রতিটি রাসুলের দ্বিতীয় কর্মসূচি যেটি ছিল সেটি হলো ওয়স্তানিবুদ্ তাগুদ তোমরা তাগুদ থেকে তোমরা থেকে কি করো বিরত থাকো থাকো। কারণ শেরকে লিপ্ত হলে মানুষের তাওহির মুহূর্তের মধ্যে সেটি হারিয়ে যাবে মুহূর্তের মধ্যে সেটি ধ্বংস হয়ে যাবে মুহূর্তের মধ্যে সেটি একেবারে নষ্ট হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার তাই আসুন আমরা জানলাম আমরা আল্লাহ কথা অনুযায়ী যে আলা রাসুল নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন একমাত্র তাওহিদকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে তাওহিদের দিকে আল্লাহর একত্রবাদের দিকে পদ দেখানোর জন্য মানুষকে তাওহিদ বিরোধী তাওহিদ পরিপন্থী কর্ম সেই শের জঘন্যতম পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধ সেই অপরাধ শিল্প থেকে মানুষকে দূরে রাখার জন্য এটাই ছিল আল্লাহ ও প্রেরণের উদ্দেশ্য অতএব আমরা বুঝতে গুরুত্ব কতটুকু রয়েছে তাউহিদের প্রয়োজনীয়তা তাউহিদের তাৎপর্য কতটুকু রয়েছে যেই তৌহিদ প্রতিষ্ঠার জন্যে আল্লাহ মানুষকে জিন ইনসানকে সৃষ্টি করেছেন এ তাহিদ প্রতিষ্ঠিত তাওহিদ স্পষ্ট করে দেওয়ার জন্যেই তাওহিদের পথে মানুষকে নিয়ে আসার জন্যই প্রেরণ করেছেন আল্লাহ এবং সুবহানিমে আল্লাহ ঘোষণা দিয়েছেন তাহলে এই জিন এ ইনসান সৃষ্টির একটি উদ্দেশ্য সেটি হলো এ তাহিদ প্রতিষ্ঠা করা একটি উদ্দেশ্য সেটি হলো এ তাও বাস্তবায়ন করা ঠিক দ্বিতীয় আমরা বিষয় শুনেছি তাহল আল্লাহ সুবাহ যত নবী এবং রাসুলগনকে প্রেরণ করেছেন তারা সকলেই মানুষকে এ তাওহীদের দেখিয়েছেন। এবং মানুষকে বিরোধী। বিদংশী যে বড় ধরনের অপরাধ জঘন্যতম অন্যায় সেই শের থেকে মানুষকে তারা বাধা দিয়েছেন শের থেকে মানুষকে তারা বিরত থাকার জন্যই আহ্বান জানিয়েছেন কারণ শের লিপ্ত হলে মানুষের তাউহিদ আর বাকি থাকে না তাউহিদ নষ্ট হয়ে যায় তাউহিদ বাতিল হয়ে যায় তাউহিদ শেষ হয়ে যায় এটা হলো আল্লাহ রবাহিন সুরা না হলে ছত্রিশ নম্বর আয়াতে সামগ্রিক সকল রাসুলদের কর্মসূচির কথা উল্লেখ করলেন আমরা যদি আরেকটু একটু ব্যাপক ভাবে রাসুলদের কথা স্মরণ করি আল্লাহ রবীন্দিন করিমে বিভিন্ন সুরায় তুলে ধরেছেন সেই হউদ আলাইহিসাল্লামের কথা নৌ আলাইহিসালামের কথা আলাইহিসু আসসালামের কথা সোয়াইব আলাইহিসালু আসসালামের কথা তারা কিভাবে তাদের জাতিকে তাদের কাউম তারা দায় দিতেন কোন পথের দিকে দাওয়াত দিতেন আল্লাহ রব আলিন তাদের কথাগুলিকে তুলে ধরেছেন তারা বলতেন একমাত্র আল্লাহ সুবাহত করো অন্য কারো আবাদত নয় প্রতিমার আবাদত নয় গাছের আবাদত নয় মানুষের আবাদত নয় আবাদত করো ও আবুদুল্লাহ মিন লকুমিন ইহিনু কারণ আল্লাহ সুবাহ হুয়া চালা তোমাদের জন্য আর কোন ইলাহ নেই কোন মারবুদ নেই ঠিক একই ভাবে আমরা যদি আরো স্মরণ করি নো আলাহি সালাতাম তিনি একই ভাবে বলছেন হো দা আলাহাতাম তিনি একই ভাবে বলছেন ইয়া মিন আমার তোমরা একমাত্র আল্লাহ এবাদত করো তার কাছে সেজ দা দাও তার কাছে প্রার্থনা করো তার কাছে ধরনা দাও তার কাছে আবেদন নিবেদন করো কারণ মা মিন এলাহিন গাইরো তিনি বেদিতে তোমাদের কোনো আর ইলাহ নেই কোন মুদ নেই প্রিয় বন্ধুরা তাই আসুন অতএব নবীর উদ্দেশ্য তাদেরকে প্রেরণের উদ্দেশ্য এবং তাদের দাওয়াতের মূল লক্ষ্য উদ্দেশ্য যেটি ছিল সেটি হল মানুষ যেন আল্লাহ সুবাহ তাওহিদ ভালোভাবে জানতে পারে তাউহিদ উপলব্ধি করতে পারে এবং তাউহিদের উপর প্রতিষ্ঠিত হতে পারে আর তাউহিদ বিধ্বংসী সেই শেরক থেকে তারা যেন বাঁচতে পারে এটি ছিল আল্লাহ সুবাহানহ তালার প্রতিটি নাবির আসুলদেরকে প্রেরণের উদ্দেশ্য অনুরপ ভাবে আমাদের শেষ রাসুল সর্বশ্রেষ্ঠ রাসুল সর্বশ্রেষ্ঠ নাবি আলিহাল এর কথাগুলি যদি চিন্তা করি রাসুল সালি সর্বপ্রথম তিনি বললেন তোমরা বলো লাহাই লাহাই অর্থই হলো আল্লাহ সুহানা হতা আলা ছাড়া সত্যিকার আর কোনদ নেই অর্থাৎ যে ব্যক্তি মুখ দিয়ে লাহাই বলবে তার জন্য বৈধ নয় কোনো প্রতিমার এবাদত করা তার জন্য বৈধ নয় কোনো গাছের এবাদত করা তার জন্য বৈধ নয় চন্দ্র সূর্যের এবাদত করা যে মুখ দিয়ে লাহা ইল্লা উচ্চারণ করবে তাকে যাদের উপাসনা করা হয় যাদের এবাদত করা হয় সবগুলিকে বর্জন করে শুধু একমাত্র আল্লাহ সুবাহেই আবাদত করতে হবে তার জন্যই এবাদতকে সম্পাদন করতে হবে তাই আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম তিনি তার দাওয়াতের শুরুতেই ইল্লাল্লাহ তোমরা অবশ্যই কি হবে সফল কাম হবে আসলেই আল্লাহ রসুল সাল সাল্লামের যুগেও যে সমস্ত মুর্শেকরা ছিলেন সেই মুর্শিকদেরকে তাদের বিষয় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে সেই মুর্শ্রিকগণ তারা কি করতেন তারাও আল্লাহ ক্রেষ্টা হিসাবে স্বীকার করতেন তারাও রব হিসাবে স্বীকার করতেন আসমান জমিনের তারাও একমাত্র আল্লাহ এটাই স্বীকৃতি দিতেন কিন্তু যখন আবাদতের ক্ষেত্রে দাঁড়াতো সেই আবাদতের বিষয়টি যখন আসত তখন সেখানে রাসুল সাল আলী হুসাল্লামের সাথে সংঘর্ষ বেঁধে গেল কারণ দেখুন আল্লাহ রাবুল্লা আলামিন ওর আনুল অসংখ্য আয়াতে বহু আয়াতে। সেই মুশ্রেকদের বিষয়গুলিকে তুলে ধরেছেন আলাসুল সাল্লাম যখন তাদেরকে জিজ্ঞাসা করতেন মান রবসাল রবিনে মানিল বলো এই গোটা বিশ্ব গোটা পৃথিবী কার এবং গোটা পৃথিবীর মাঝে যা কিছু রয়েছে সবকিছুর অধিকারী সবকিছুর মালিক কে তারা জবাব দিত সয়া গোটা বিশ্ব গোটা পৃথিবী সব কিছু লিল্লাহ সোভানা হওয়া তা যদি জিজ্ঞাসা করা হতো যে মন রব্বুসমাওয়া আছে সব তো আসমানের মালিক কে সপ্ত আসমানের রবকে প্রতিপালক কে এবং ওল আর্শিল আউিম ওর্বুল আরশিল আবিম সেই মহান আর্শের তারা জবাব দিতকিছুর রব সব কিছুর স্রষ্টা সব কিছুর প্রভু একমাত্র আল্লাহ সহানা হওয়া তে আলা কিন্তু যখন তাদেরকে বলা হতো যেহেতু সবকিছুর রব সব কিছুর মালিক আল্লাহ সব বহানা হাত আলা তাহলে তোমরা সব অন্যান্যের এবাদত বর্জন করে সব এবাদত একমাত্র তার জন্যই সম্পাদন করো তখন তারা আর আল্লাহ রসুল সালামের কথা শুনতো না ওই লক্ষ্য করুন আমরা জানি যেটি বিষয়কে কেন্দ্র করে সেই আবু আহাব সে কি বলেছিল যখন তাদেরকে আল্লাহ রসুল সাল্লাম বললেন যে আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি একমাত্র সেই আল্লাহ সোহানাহতার আবাদতের জন্য আর সবকিছুর এবাদত ছেড়ে দেওয়ার জন্যই আমি তোমাদেরকে সতর্ক করছি তারা তখনই জবাব দিয়েছিল তাহাও তোমার ধ্বংস হোক তুমি কি যে আল্লাহ সুবাহ সবকিছুর তারা সেখানে আর আল্লাহ সুবাহর জন্য আবাদত শুধু করতে না অন্যান্যদের এর জন্য আবাদত করত। প্রিয় বন্ধুরা তাই আসুন তৌহেদের যে তিনটি প্রকার আমরা উল্লেখ করেছি প্রথম হলো তৌহেদার রুবইয়া অর্থাৎ আল্লাহ সুবাহ রাব হিসাবে খালেক হিসাবে মালিক হিসাবে একমাত্র মনে করে বিশ্বাস করা মনে করা এটি হলো এক তাহিদ এ তৌহিদ মুশ্রিকদেরও ছিল কিন্তু দ্বিতীয় যেটি বিষয় যে একমাত্র যাবতীয় সকল প্রকার আবাদত সুহানা হুয়া তে আলার জন্যে সম্পাদন করা এই বিষয়টি তাদের মাঝে ছিল না আল্লাহ রসুল সাল্লা বিষয় নিয়ে দ্বন্দ্ব হলো সে দ্বন্দ্বের বিষয়টি হলো এই যে আল্লাহ রসুল যে তোমরা যেমন স্বীকৃতি দিচ্ছ একমাত্র মালিক হলেন আল্লাহ একমাত্র আল্লাহ সুতরাং তোমরা সকলের আবাদত বন্ধ করে দিয়ে একমাত্র আল্লাহ সুবহানা হাত জন্য এবাদত করো শুরু হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের সাথে দ্বন্দ্ব তাই তাহিদের যে মূল বিষয় সেই মূল বিষয়টি হলো তাহিদ এবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুহানা হুয়া চাল্লার জন্যই একমাত্র আবাদত করা সব কিছুর আবাদত কে বর্জন করা আল্লাহকে বাদ দিয়ে কোনো প্রতিমার কাছে গিয়ে সেজদা নয় আল্লাহকে বাদ দিয়ে কোনো পাথরের কাছে গিয়ে সেজদা নয় আল্লাহকে বাদ দিয়ে কোনো গাছের কাছে সেজদা নয় আল্লাহকে বাদ দিয়ে চন্দ্র সূর্যের কাছে সেজদা নয় সেজদা হবে একমাত্র আল্লাহ সুবাহা হুয়া চা আলার যখনই আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বললেন যে তোমরা তোমাদের শেষদা একমাত্র আল্লাহ সুবাহাল্লাহার জন্যই সম্পাদন করো অন্য কারোর জন্য নয় সকল নবী রাসুল দের দাওয়াতের মূল বিষয়টি ছিল সেটি হলো আল্লাহ সুবাহান পরিপূর্ণ তৌহিদ কে প্রতিষ্ঠা করা আল্লাহ সুবহান তৌহিদ কে বাস্তবায়ন করা এবং তৌহিদ বিধ্বংসী সেই শের থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসা ঠিক একইভাবে সর্বশেষ রাসুল মোহাম্মদ সালি হোসাল্লাম তিনি তার দাওয়াত শুরু করলেন সেই একইভাবে দাওয়াত যদি মদিনার কথা স্মরণ করি আমরা যখন তিনি সর্বপ্রথম মদিনায় যে দাওয়াত তিনি শুরু করলেন সেই বারো জন যে প্রতিনিধির কাছে তিনি মদিনার প্রতিনিধি তাদেরকে যখন আপনি নাবী মোহাম্মদ সাল্লা আলী হোসাল্লাম দাওয়াতের নির্দেশনা দিলেন তাদেরকে যে কয়েকটি বিষয়ে তাদের সাথে তোমরা আল্লাহ সুবাহ সাথে অন্য কাউকে শরিক করতে পারবে না অর্থাৎ তোমরা শিরকে লিপ্ত হতে পারবে না শুধু তাউ উপরেই তোমরা প্রতিষ্ঠিত থাকবে কখনো দিন তোমরা শেরকে লিপ্ত হতে পারবে না কারণ শেরকে লিপ্ত হলে মানুষের সব সকল তখন তার মুহূর্তের মধ্যে বাতিল হয়ে যায় নষ্ট হয়ে যায় ওয়াল আশ্ব রাখু কানুয়ালুন যদি তারা শেরকে লিপ্ত হয় তাহলে তাদের জীবনের সব আমল গুলি মুহূর্তের মধ্যে সেগুলি বাতিল হয়ে যাবে অতএব একজন মমিন মুসলিমকে ভালোভাবে জানতে হবে তাওহীদ ভালোভাবে তৌহিদের বিষয়টিকে উপলব্ধি করতে হবে এবং এই তৌহিদের বিষয়টি উপলব্ধি করেই তাদেরকে এই তাউহিদের উপর প্রতিষ্ঠিত হতে হবে আসুন রাসুল সাল আলী হোসাল্লামের একটি উদ্দেশ্য ছিল সেটি হল তাওহিদ প্রতিষ্ঠা করা তাওহিদ বাস্তবায়ন করা মানুষকে তাওহিদ বোঝানো এবং তাওহিদ মানার জন্য তাওহিদ পালনের জন্য সেই দাওয়াত সেই কর্মসূচি ছিল আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের আমরা যদি লক্ষ্য করি যে স্বয়ং আল্লাহ রসুল সালি হোসালাম জীবনের শেষ মুহূর্তে সর্বশেষ মুহূর্তে তিনি যখন মৃত সজ্জায় আয় সারব্লাহা কারণ তার কোলেই আল্লাহ রসুল সাল্লী হোসাল্লাম পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন তিনি সেই শেষ কঠিন মুহূর্তে দিনটি ছিল বারোই রবিউলা দিনটি ছিল সোমবার সকাল সেই সকাল নয় দশটার দিকে আল্লাহ রাসুল সাল্লাহ তিনি বলছেন যেটি সহিদে এসেছে এই হাদিসটিকে একাধিকবার এসেছেন আল্লাহ রসুল সালাম তিনি একবার কি করছেন তার চাদর চেহারার উপর ঢেকে নিচ্ছেন আবার তিনি চাদরকে সরিয়ে নিচ্ছেন আবার তিনি সামনেই পানির পাত্র রয়েছে তিনি হাত পানিতে ডুবে তিনি চেহারা মসতেছেন আর বলছেন قلت لا إله إلا الله الله بطي تشد تغير كنا معبود ني إن الموت سكارات مرت جنطرنا خووي جنطرنا شايم حرطي شرب وشش حشياري الله الرسول صلى الله عليه وسلم اترن كلن ولن قاتل الله اليهود والنصار اتخذوا كبور انبيائهم مساجد রাসুল সাল্ল্লাহ আলী হোসাল্লাম তার গোটা জীবনে তিনি তাওহিদের দাওয়াত দিলেন তাউহিদের দিকে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করলেন তাওহিদের দিকে মানুষকে পদ দেখালেন এবং তৌহিদ বিধ্বংসী সেই শের থেকে তিনি মানুষকে সতর্ক করলেন জীবনের শেষ মুহূর্তে সর্বশেষ মুহূর্তে সেখানেও তিনি একই ভাবে তাওহিদের দিকে পদ দেখাচ্ছেন এবং তাওহিদ বিধ্বংসী মানুষ যে শেরকে লিপ্ত হয়ে যায় সেই শেরকে লিপ্ত হওয়া থেকে তিনি সতর্ক করলেন বললেন যে তাদেরকে আল্লাহ ধ্বংস করুন যারা তাদের নবির আসুলদের কবরগুলিকে শেষদারি স্থান বানিয়ে নিয়েছে কারণ এটি হল সবচেয়ে বড় শের এটি হল শেরকে আকবাক এ শেরকের মাধ্যমে মানুষ তার ইমানকে মুহূর্তের মাধ্যমে হারিয়ে ফেলতে পারে যে জান্নাতের আশা আকাঙ্ যথেষ্ট ব্যবাদত করে যাচ্ছে সেই জান্নাত মুহূর্তের মধ্যে সেটি নষ্ট হয়ে যাবে সেটি হারাম হয়ে যাবে আল্লাহ রবীল বলেন্লাহ ইন্না হুমাই বিল্লাহ যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ সুহানা হুয়া তাল্লাহ বলছেন আর এই আলীম মুশের জন্য আল্লাহর পক্ষ থেকে এই হকাল ওপর কোন সাহায্য সহযোগিতা থাকে না প্রিয় বন্ধুরা আমার তাই আসুন তাহিদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বরং আল্লাহ রব আলমিন আমাদের সেই রাসুল সাল্লামের যুগ এ আয়াত অবতীর্ণ করেছেন আমার মনে হয় যে বর্তমানের অবস্থা যেন তার চেয়ে আরো কঠিন চলে গেছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের একশো ছয় নম্বর আয়াত বলছেন ওমায় ওসার ও্লাহ যারা আজকে ইমানের দাবি করে অধিকাংশই তারা আল্লাহর প্রতি ইমানদার নয় ইল্লা ওশরিকোন ইমান আনা সত্ত্বেও তারা যেন মুশ্রিক কারণ আমরা এই মান এক দৃষ্টিকোণ থেকে এনেছি আর এক দৃষ্টিকোণ থেকে আমরা সেরকে লিপ্ত হয়ে গেছি এর কারণেই হলো একটি আমাদের তাওহিদ সম্পর্কে সঠিক ধারণা নেই তাউহিদ সম্পর্কে আমাদের সঠিক জানাশোনা নেই তাই আসুন আমাদের কর্তব্য হলো আমরা তাউহিদ জানবো তাউহিদ বুঝবো তাউহিদকে সঠিকভাবে ভাবে উপলব্ধি করবো উপলব্ধি করে আমরা তাউহিদের উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করব। এবং শের জঘন্যতম পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধ সেই অপরাধ থেকে আমরা বিরত থাকবো আসুন আমরা এখন ধারাবাহিক ভাবে হিতাবু তৌহিদের দশ গ্রহণ করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক ধন্যবাদ আপনাদের সকলকে যারা এতক্ষণ ধরে ধৈর্যের সাথে এ দশ শুনছিলেন আল্লাহ সবাইকে উপলব্ধি করার সবাইকে বোঝা ও মেনে চলার তৌফিক দান করুন আমিন ও আখরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ